আলহামদুলিল্লাহ আমানবাজার শানের সালত সম্মেলন ব্যবস্থা পরিষদের উদ্যোগে আজকের মোবারক শানের সালত সম্মেলনের উপস্থিত হজরাত ওলামাইকরাম দিনদার মুসলমান ভাইয়েরা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি যে আজকের মোবারক জলসাই হাজির হতে পারলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা পবিত্র করম শরীফ বলেন আল্লাহ তালা বলেন হে মানুষ যারা ইমান এনেছ হে ইমানদার মানুষেরা তবা করো গুনম আপস এগুলো আল্লাহর অনুম আপস যেভাবে গুনা মাফাইলে আল্লাহ জীবনের সমস্ত গুণা মাফ করি দেন এভাবে গুণা মাফস এক তাপসের দুই নম্বর তপসের তফসের মাঝহারি কাজী সানাউল্লা পানিপতি আঠারো খন্ড করানের তফসির ওই খিতাবে লিখেছেন মাহনের ভিতরে যদি সুল পড়ে সুলটা দড়ি টান দিলে চুলের সাথে মাহন লাগানো গুনা থেকে এভাবে বের হয়ে আসো শরীরে যেন গুনার কোনো গন্ধ না থাকে তবতন্ন সুহার তুহার আরে তফসির মা আলম উত্তঞ্জিল তফসিরের নাম আলমাহরুফ বিহি তফসির ও বাগবি তফসিরে বাগবি নাম আসল নাম মাল ওই তফসিরে আছে গাভীর ওলান থেকে যদি দুধ দহন করি বালতিতে লই চার কেজি ছ কেজি দশ কেজি যদি ভিতরে দিতে চাই দহন করা দুধ ওলানের ভিতরে মাটের ভিতরে ফেরত যায় না গুনা থেকে এভাবে বের হয়ে আসো সবাই সাফা সাপি করলেও যেন গুণার ভিতরে আবার ঢুকাতে না পারে তা বাতান্ডা সুহা আমাদের বাংলাদেশে গুরুত্বের গুরুত্ব নাই এমন কোন ঘর নাই চট্টগ্রাম শহরে হাটাচারি আমান বাজার যার ঘরে টেলিভিশন নেই অথচ কোরআন নাই একটা এল টিভির পাকিস্তানের বয়স এদেশে পঁচিশ বছর সত্তর বছরের ভিতরে বাংলাদেশের আল এমরা কোরআন শরীফের তাপসে লিখেন নাই আপনি আমার দেখেন না তিরিশ পাড়া লিখছেন একজন। তফসিল লিখছেন একজনুল ইসলাম কুমিল্লা লালবাগ শাহিদ আমি মসজিদের খতির মারা গেছেন চমৎকার আরবি জানতেন আমি ওনার সাথে একবার ইরানি রাজ যুদ্ধের সময় আর একটা বাংলা ভাষায় তিরিশ পারা করার তফসিল করছেন উনি বাংলাদেশই নয় ওনার বাড়ি ইন্ডিয়া আসাম হজরত মৌলালা মোহাম্মদ তাহের সাহেব তফসির তাহেরই আটখন্ড লজ্জিত হয়ে যাওয়া অনুসূচনাগ্রস্ত হওয়া মাথা নিচু করে ফেলার নাম কেন গুণা করলাম অনুসূচনা গুনা ছাড়ি দেওয়া আগামী দিনে গুণা করবো না আল্লাহর সাথে করা গুনার ক্ষতিপূরণ দেওয়া গুস খায় সুত খায় করছি জমিন কিনছি এগুলো বেশি যার কাছ থেকে খাইছি তারে ফেরত দিয়ে আসার নাম তান্ন হান আমাদের দেশে এক রাজ আছে জোয়ান খালে সমানেস খায় সুৎ খায় দু নম্বর মাস্তানি কি পরিমাণ গুস খায় জানেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান জনাব ইকবাল মাহমুদ एक मैं आगे प्रथम आलते लिखरे गुस खाई राष्ट्र क्षति चौदह हजार एक बचरे देश के क्षति चौदह हजार कोटी टाइम चौदह हजार कोटी टूस नई जो सरकार फंडे जमा हम टू परसेंट प्रबृत् ন্যাশনাল ইনকাম দুই পার্সেন্ট বাড়ি কি পরিমাণ গুছায় আল্লাহর কাছে প্রতিটি কাজের জন্য এই দিন দিন নয় আরো দিন আছে আরো দিন আছে এক কোটির দশ লক্ষ মানুষ বেকার যাদের বয়স ১৬ থেকে উনত্রিশ চাকরিও করে না লেখাপড়াও করে না বাপের ফোঁটা হায় মাস্তানি করে ফেসবুক তারা যদি কাজ বাজারটা যদি করত বেগুন আমাদের জাতীয় আয় লিকুইডিটি প্রবলেম কমে যেত আসুন তবা করি ক্ষতিপূরণ দি মেশকাত শরীফের ভাষ্যকার মোল্লা আলী কাহি মেয়ের কাকি লিখেছেন ফেরত দিবে ওনার ওয়ারিস কয়জন আছে দেখো আলমদের কাছ থেকে ফরাইস করি আন্নি বরাদ করি ঘুসের টাকা দিয়ে আসো তার নাম তান্না সোহা এটাই আল্লাহ বলেন হ্যা ইমানদার মানুষরা তবা করো তবা এন সুহা করো তবাইনো সুহার মানে এগুলো আল্লাহ আমাদেরকে তবা করার তফিক দান কর সমাজে যখন নাফর মানি চলে নাফর মানি চলে এবং আল্লাহ আসমানে বৃষ্টি বন্ধ করি দেন নিচে যখন নাফর মানি ছলে আল্লাহ আসমানে পানি বন্ধ করি দেন আমাদের এই জামানা আখেরে জামানা দেড় হাজার বছর আগে কোরআন হয়েছে আমাদের হাজির আছে আরেক সাহাবি মির রাজি সাহাবা আরেক সাহাবির কাছে গেলেন যাই বলেন গুনাগারের ভিতরে এমন ন্যাক্কার মানুষ আছে যারা আগের জমানার নেককার মানুষের আমলের বরাবর সোমাহ সংখ্যায় খায়রুল করুন কারণে আল্লাহ রসুল বলেন আমার জমানা সর্বশ্রেষ্ঠ জমানা দিন এরপর আস্তে আস্তে কমি যাবে কমি যাবে কিন্তু মানুষ আসবে তাদের আমল মিসলু আজরে আমল হীন আগের জমানার ন্যাক্কার তাবিন তবে তাবিনের আমলের বরাবর হবে অথবা শুকুনা ছাড়ি দিন আমি সাহাবা বললাম আমি তোমার একটা চমৎকার হাজির শোনাব তখন আমরা একদিন আল্লাহ রসুলের সাথে হজরতের ঘরে সকালবেলার রুটি খাচ্ছি আবুদিন আমাদের চাইতে আমাদের চাইতে বেটার কোন মুসলমান কি আছে হজরত দস্তরখানায় বসে বললো না আছে সামনে আসে আসলাম না জাহাদামা আক আমরা আপনার সাথে আপনাকে লই যুদ্ধ করছি আমাদের সাইকি আরো ভালো মত আছে আল্লাহম্বল বলে আছে তোমাদের পরে তাদের তারা ইমান আনবে আমি হাম্মাদের নবতির উপর ইমান আনবে আমি যা বলছি তার উপর এক সবার বিশ্বাস করবে লমিয়া রৌনি অথচ তারা আমারে দেখে নাই আমরা এই জামানার দুই হাজার সতেরো সালের মুসলমানরা আমরা আল্লাহ রসুলকে দেখি নাইনি এনেছি অসাদ এই জামানার কিছু মানুষ আছে তাদের আমল আগের জমানার মানুষের বরাবর হুজুর আকরম সাল বলেন তাদের গুম কি তারা ভালো কাজের কথা মানুষে বলবে খারাপ কাজ দেখলে বাধা দেবে উপরে যখন ফিতনা আসে ইসলাম বিরোধী শরিয়ত বিরোধী কোরআন বিরোধী রসুল বিরোধী ইমান আখিদা বিরোধী তারা তখন ময়দানে ছাপিয়ে পড়ে তেলুনা আহলাল ফেতন দালাইল নবাই হাতে এই হাদিসের কিত আছেহমদ ইমাম কিতাবে আছে। কিতাগার আমরা সবাই এই গুনাগারের ভিতরে কিছু নাকার বান্ধব আছেন আরবি জানলে আলেম হয় না আমরা তো মনে করি আরবি জানলেই আলেম নো কোরআন পড়াতে পারে হাদিস পড়াতে পারে আরবি দেখি বহু ইহুদি খ্রিস্টান আমরা মৌলভিদের স্থায়িত হাদিস লাগাব বিশ্ববিদ্যালয় মিশরে আরবি শিখছে খ্রিস্টান কত বড় আয়াল্যান্ড হাদিস শরীফের ভিতরে দশটা হাদিসের কেতাব মতাম খাবের ভিতরে সল্লা জামা এরকম শব্দ যদি আপনার লাগে সল্লা দরলে মুসলিম এতক্ষণ ওনার একটা কিতাব আছে ভিতরে তাকওয়া শব্দ কয় জায়গায় আছে তার গবেষণা আমরা প্রতিনিয়ত এটা করি তিনি কিন্তু আলম দিন নয় আরবি জানলে আলম দিন হয় না গলিও হাকিমদ হজরত আশরফ আলী ফুল খলিফা আল্লাম আল বলছেন স্তদ আহমদ কিতাব মুস্তদ হরফান হরফানা খন্ডের নাম মুস্তদ আহমদ তিনি বলেন আমার জানা নাই কোন মুসলমান মুস্তদ আহমদ হাদিসের কিতাব অক্ষর করে পড়ছেন আমার জানা নাই মার্গোলিয়স পড়ছে মার্গোলীয়হুদি অথচ তিনি বলেন নদমাত আসছিলেন মার্গোলিয়স তিনি আরবির উপরে যে মহায়না লিখি দিয়েছেন আমরা তার আরবি অবাক শার্ট প্যান্ট পরাই হুদি অথবা আরবি আলম হয় না আল্লাহ ডর যত বেশি তিনি তত বড় আলেন সেরেনা পরিমাণ ডর থাকলে স্যারেনা পরিমাণ আটানা পরিমাণ ডর থাকলে আটানা আলেন হাফ আলেম, ষোলো আনা যদি আল্লাহ ডর কেবল আরবি আল্লাহ কোরআন শরীফের ভিতরে আরত্য জাগান আমরের শ্রী বলছেন আল্লাহর আনা দরকার শোকে গুণা হয় আল্লাহ ডর থাকলে শোকের গুণা কমে যাবে মাথা নিচে ঘুরে ফেলো গুণা কমে যাবে রাস্তা দিয়ে বহু মেয়ে লোকবার চাই নিচে চাই উপরে চাই ডানা চাই বাম চাই এতবার কেন চাই চাইলে মজা লাগে ওর হাসি মজা লাগে ওর ছলা মজা লাগে শরীরে নলা ঝরা মজা লাগে এই মজা লাগাটা যায় না টানি সরমগার দিকে নিয়ে যাবে গুড়ি ফেলো সরমগারে হেফাজত করো মেয়ে লোকদেরকে বলো তারা যেন সুখ ফিরে ফেলায় সরমগারে হেফাজত করে যার কুদৃষ্টি আছে আল্লাহ তার এবার মজা খালি নেবেন শেখুল হাদিস আল্লাহ মজা খানি রহমতুল্লাহ যিনি তাবলিগে জমাতের মুরব্বী ফাজ আহমালের লেখক তিনি বলছেন আপনি সজদে দিলে মজা পাবেন না কোরআনতালাবাদ করলে মজা পাবেন না মক্কা শুরু হয় আল্লাহরে করলে মজা পাবেন না কারণ শোকের কারণে আল্লাপাতে মজা করে নিলেন সাহারানপুর মাত্র হাদিস আল্লাহ আহমদ সাহারানপুর বলেন শোকের বদনগাহী শোক যারা ফেলে না বার বাদ আল্লাহ তাদের স্মৃতি শক্তি না ইংরেজি ট্রান্সলেশন কম্পোজিশন ভয়েস এস ডন কেস এস মুি দেবে বলেন রাস্তা দিয়ে যদি কোনো ম্যালোক হাঁটে আমি আমার কলবের চোখে দেখি পিছনে একজন শয়তান হাঁটে কোন সুন্দর বালক যদি রাস্তা দিয়ে হাঁটে পিছনে দশজন হাটে এই জন্য যাদের মোশ নাই দাঁড়ি নাই এদের চাহার দিকে তাকেবে না আল্লাহর পায়াম্বরের মানা চাইবে না চুপ ফিরে ফেলো চুপ ফিরে ফেলো সুন্দর বালকের সাথে মানুষের লুৎফা আন্দোজি হারাম বুকে নিতে চায় হারাম হারাম ইজ্জত খুরাতে লাগে ষেট বছর ইজ্জত শেষ করতে লাগে এক ঘন্টা দাড়িটাড়ি সাঁচি যাবে আসমান থেকে নালার ভিতরে পড়িয়ে যাবেন তিন ধরনের মানুষের সাথে ক্যামতের মাঠে আল্লাহ কথা বলবেন না কথা বলবেন না হিম চেহারার দিকে চাইবেন না কি হিম গুনামাফ করবেন না লাল কলি মোহামাহা কেমতদিন আল্লাহ কথা বলবেন না চেহারার দিকে চাইবেন না গুনামাফ করবেন না সে এখন জানিন বুড়োই গেছে জানাবাসি ছাড়া নাই বুড়ো গুণ্ডা মুস্তাক বেরুন ফকিরের বার্তা কিচ্ছু নাই গজির তলায় চল্লাই ফকরের বুতর ফুড়া বুঝে নাই পিছনে বারান্দা নাই সাত দোকানে যায় এমন ভাবে গৌরব দেখায় নবাব সিরাজউদ্দুল্লাহ নাতি কিচ্ছু নাই তার এই মানুষ কেমত আল্লাহ তার সাথে কথা বলবেন না ব্যবসায় যারা ব্যবসা করে জেনে কেমতিনা দিবেন যারা সত্যিকার ব্যবসায় ওজনে কম দেয় না কম দেয় না করে না যারা মিথ্যা কসমাহায় মাল মেছে কাপড়ের দোকানে যায় যদি বলেন আদি সাহেব এই শাড়ির দাম কত আদি সাহেব বলবেন আল্লাহর কসম চারশো টাকা কিনে আপনি পঞ্চাশ টাকা লাগবেন আসলে কিনে তিনশো টাকা মিথ্যা কসম হয় আল্লাহ তার চেহারা দিকে চাইবেন না গুনো মাফ করবেন না কথা বলবেন না আল্লাহ তুমি আমাদের হেফাজত করো আমি একজনের গুনার কারণে দেশের মানুষ কষ্ট পায় বিশ্ববিখ্যাত শুরু করি ওই পর্দা পর্যন্ত আলমীরা লাগবে আলমুগনি রাখার জন্য ওনার একটা খিতাবের নাম কিতাবুত্তবাবিন কিতাবুত্তবাবিন আছে হজরত মৌসা আল্লাহ ইসলামের জামানা বহুদিন যাবত থেকে বৃষ্টি পড়ে না সত্তর হাজার খুদা আসমান থেকে পানি না করো যে সমস্ত বাচ্চারা দুধ খায় হার বাচ্চা দুগ্ধপুচ্ছ শিশুর তোফাইলে আসমান থেকে বৃষ্টি দাও যে সমস্ত পশু মিনাল বাহায় মাথা নিচু করিয়া ঘাস গরু ছাগল মশ গয়াল অরিণ মাথা নিচু করিয়া খায় যারা মাথা নিচু করে তাদের তোফাইলে যে সমস্ত মুসলমানরা মাথা নিচু করে রুকু যায় সজেতা যায় তাদের তোফাইল আসমান থেকে না আবহাওয়া রহমাতিক একদিন যায় দুদিন যায় তিন দিন যায় বৃষ্টি হয় না মৌসাইল ইসলাম আল্লাহরে বলে আল্লাহ আমি কি বুড়ো হয়ে গেলাম কথা আলমক আসে আমি কি বুড়ো হয়ে গেলাম না আমার কথা আপনার দরবারে পৌঁছে নাই আল্লাহ বলেন তুমি বুড়ো হও নাই আর তোমার কথা আমার দরবারে পৌঁছছে দিই না সত্তর হাজারের ভিতরে একজন দাগি আসামি আছে পঞ্চাশ বছর যাবত কবিরা গুণা করছে এরকম কবিরা গুণা আমরা প্রতিদিন করি বড় গুণা করছে দেশের মানুষ তারা বাধা দেয় নাই মদ খায় জানে তারপর এ খানা থেকে বাধা দেয় নাই ভালো কাজের কথা তারা বলে নাই তোমার উন্মত খারাপ কাজ থেকে বাধা দেয় নাই বিল মুরুরাবিল মারুবাল মনকরের হকাদায় করে নাই আমি এই গুণাগারের কারণে আর তোমার উম্মত বাধা না দেওয়ার কারণে আমি আজ পানে বন্ধ করে দিছি। তবে একটা কাজ করো তারা চিহ্নিত করে বাইর করে দিও ময়দান থেকে বাইর করে দিব আমি বৃষ্টি দেব হজরত মোসা ইসলাম বলেন আল্লাহ সত্তর হাজার মানুষ আমি এই মানুষটার কিভাবে চিহ্নিত করবো হাউ ক্যান আই আইডেন্টিফাই দি কাল্প্রিক এই গুণাগারকে আমি চিহ্নিত করবো কি করে তখন আল্লাহ তালা বলেন তোমার দায়িত্ব হচ্ছে এলান করে দেওয়া পৌঁছানোর দায়িত্ব আমার কবিরে গুনার মুর্তাকিব তার কারণ আসমানের পানি বন্ধ তুমি হাত তোলো দাঁড়াও বাইরে যাও কেউ হাত না কেউ হাত না তখন ওই গুনাগার মনে করে আমি ছাড়া আর কেউ নেই এখন যদি আমি হাত তুলি বাইরে যাই লোকে আমার দৌড়ি জীবন তো বল তোর কারণ যাবের দুধ থেকে পাতা নাই চারিদিকে দাবানোর হাহাকার পানির জন্য আমার মারি ফেলবে পিটিয়ে মারি যদি আমি নিচু থাকি তাহলে এই উম্মতের উপর আল্লাহর রহমত নাজিল হবে না তখন চোখের পানি ফেলি আর কি না আমি শরবিন্দু হয়ে গেছে হোদা তোমার নাফর মানি করছি ওয়াদা করলাম এখন থেকে গুনা সারিয়ে দিলাম এখন থেকে নাক আমল শুরু করবো ওয়াদা পাঁচ মিনিটের ভিতরে আসমানে কালো মেঘের আনাগোনা কালো মেঘের ঘর গোটা চারিদিকে বিজলির চমক দশ মিনিটের ভিতরে মুসল দারে বৃষ্টি এত জোরে বৃষ্টি পড়ল করসমানের পানির কোটায় অনেক জগ কাটিয়েছে মুসল ধারে বৃষ্টি অজর ধারায় আধা ঘন্টার মত বৃষ্টি হওয়ার পরে বৃষ্টি বন্ধ হয়ে গেল মোসাল ইসলাম আল্লাহ রে বলুন আল্লাহ আসামি তো চিহ্নিত করতে পারি নাই বাইর করবো তো দূরের কথা তুমি বৃষ্টি দিল যে আল্লাহ বলেন যার কারণে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম তার হাতে সময় কম দাড়ি যাদের স্বাদু হয়ে গেছে টাইম নেই এই যে মৌলানা মোহাম্মদ ইসা সাহেব আজকে সভাপতিত্ব করার কথা ছিল বললেন না এটা যখন সাপে মৌলানা ইসা সাহেব জীবিত ছিলেন এটা আসছি যে আমি আসতে পারবো কিনা আমার এটা বিদেশে যাওয়ার প্রোগ্রাম আছে তো আমি এটা পিছিয়ে দিছি আমি আল্লাহ চাইতো আগামী ষোলো তারিখ সকাল দশটায় মালয়েশিয়া যাব মালয়েশিয়া থেকে যাব মালাক্কা মালাক্কা থেকে যাব প্যানাম ंग का समय हाथे तकते हुई आल्लर का गुणा माफ चाय तुरी करी न्याम प्रतिदिन यार आशेपाशे কোন অন্ধ দেখে না কানে শুনে না পানাই অসুস্থ মানুষ তার কিছু দেন এখানে দিবেন ওখানে নেবেন হুজুর আকরাম সাল ইর হাম হামুক কর মেহের বা লি তুমা হোদা হোগা মেহের বা আর সেবার এখানে দান করো আসপারের মালিক আপনার দয়া করবেন পাঁচ টাকা দশ টাকা দান করবেন আল্লাহ বলেন কেউ হালাল টাকা দান করে আমি ডান হাতে লই এবং এটাকে ইউর এটাকে আমি রবু করি আমি এটাকে বড় করি ওঠের বাচ্চা যদি কেউ পালে কুরা খাওয়ায় ফুল খাওয়ায় বড় করে এক সময় এটা বেচা যাবে দশ লাখ আল্লাহ মা শামসুদ্দিন জাহাবি দুনিয়ার বিখ্যাত মহাদেশ ইমামুল জরা ও তাদ যারা তারা জানে উনি লিখেছেন खेजुर तीन जन के, के दौर তারপরে মাফ করো আগামী শুক্রবার কথা বলবে না গরিব দুঃখী মানুষকে কাছে টানো আসমানের মালিক তোমার কাছে টানবেন কাছে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর এক হাজার টাকার উপরে তার নাম আছে আতি রহমান শ্রেণীতে গরু এক আল এম স্কুলে ভর্তিও করাই ক্লাস সিক্স এ ক্যাডেট কলেজে ভর্তিও করাই এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিস ফার্স্ট এম এ ফার্স্ট লন্ডন বিশ্ববিদ্যালয়ে থেকে পিএইচডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাংলাদেশ গভর্নর একজন হাত ধরি এই তিন সালে উপরে তুলছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়ে গেছে ছেলে মুসলমান বই দিই কাগজ দিই কলম দিই যৌবন্ধের হুজুররা বড় আলেম বানাই দিয়েছেন এত বড় আলেম হয়ে গেছে হিন্দুস্তানে ওনার্স দাবানায় ওনার সমকক্ষ কোনো আলেম ছিল না মুফতি আজম হিন্দু গরিব মানুষ আছে না দাবি তারা হাত ধরে তোলেন না তার মাথায় যদি হাত বলে দেন আপনার হাতের নিচে মাথার যত চুল বিয়ে দে এবং আমি ফিল জান্নাতে হা কাজা কাইনে ফিল জন্না দুই আঙ্গুলের মত জন্নাতে পাশাপাশি থাকবো হাদিস আল্লাহাবি এটা ঘটনা লিখছেন আরব দেশে বাচ্চার বাবা বেয়ারমে মারা গেল টাকা পয়সা দ্বন্দ্ব ছিল কিছুদিন থাকে না আজ তাতে জমা টাকা শেষ সময় গাছও বিক্রি করে দিল সময় বিটেও বিক্রি করে দিল এই বিধবা মা মদিনা শরীফে মানুষের কাছে ওটের পিঠে চলে আসল আফগানিস্তানে শেষমাতা রাশিয়ার কেনারা জেল এবং ইরানের মাজারি শরীফের কিনারে মাজারি শরীফের কিনারে জাগার নাম বলানের রাজধানী বলক হচ্ছে খরাসানের রাজধানী বারোশো বিশ আসলেন কিছু মসজিদ আছে যে মসজিদে পাঁচ হত নামাজ হয় না মাঝে মধ্যে মুসাফির গেলে দুই এক হয় দরজা এগুলো পঞ্জাগানা মসজিদ আরবিতে বলে মসজিদুল মাহজুর পরিত্যক্ত মসজিদ ওটের পিঠ নামি এই মাজিদের ভাত খাওয়ায় বিধবা মারে জাগা দে এরকম বড় অন্তরের মানুষ কি নাই মুখাইজির মুখাইজির এরকম মানুষের উপকার করলো আছে তো বড় আছে। একজন মুসলমান এই মদিনার ফদরত আলীর বংশধর যাই বলে বালাক হে শহরের প্রধান আনা ইমরাতুন আল শরীফাত আপনি যদি আমার জায়গা দেন আল্লাহ জান্ন আপনারা জায়গা দিবেন আপনি যদি আমার খাবার দেন আল্লাহ আপনারা বেহিসে খাবার দিবেন তখন শহরের প্রধান শহরের চিফ আপ মেট্রো তিনি বললেন আকিমি ইন্দি বৈজ্ঞানা আমি তো প্রমাণ দিতে পারবো না তো শহরের মুরব্বী বলে প্রমাণ দিতে না পারলে বাইরে যা লম্বা কথা বলার দরকার নাই। এই মেয়েটি আবার মসজিদে আসছে বাচ্চাগুলোকে দেখি আবার রাস্তায় আসছে আসি বলে ভাই তোমাদের দেশে অন্তর বড় দানি দানবীর কোন মানুষ কি নাই বললো আছে তো শহরের প্রধান মুসলমান আরও আগুন পূজারি আগুন আগুন কাছে কাছে যাও তো গেছে আগুন যারা আগুনকে যারা খোদা মানে তাদেরকে বলা হয় মজুসি তারা আগুন রে সজিদা দেয় একটা কিতাব পড়ে কিতাবের নাম আবেস্তা তারা একজনকে মুরব্বী মানে মুরব্বির নাম সার ইংরেজিতে বলে জরস্ট বহু মানুষ আছে একজন পূজা করে ভারতের ইন্দিরা গান্ধী জামাই গান্ধী ওই হিন্দুস্তানে আছে আগুন পূজারই ইরানে আছে আমেরিকায় আছে আফ্রিকায় আছে তো আমার নিয়ে যাও গেছে যাই আদাব দিলেন আদাব মোদিনারে মেয়েটি বললো আল্লাহ আপনারা জায়গা দিবেন আমার থাকার ব্যবস্থা করল আল্লাহ আপনারে থাকার ব্যবস্থা করে দিবেন তখন আগুন পূজারে বলে তুমি তো ভুল জায়গায় আসছো ভুল জাগায় এই শহরে একজন মুসলমান আছে তার কাছে প্রমাণ দেখাতে পারি না বলে উনি আমারে বাইর করে দিছেন বাইর করে দিছেন তখন আগুন পূজারে বলে তাই নাকি তাহলে আমারে প্রমাণ দেখাতে হবে না তুমি আমার ঘরে থাকবে আমার ঘরে থাকবে কাজের ছেলেকে বলে মসজিদে যাও ওই বাচ্চা দুটারে নিয়ে আসো এবং এই মেয়েটাকে খালি করে দাও রান্না বানার ব্যবস্থা করে দাও বাদ পানির ব্যবস্থা করে নাস্তার ব্যবস্থা করো হয়ে গেল যখন দুইটা বাজে আল্লামা শামসুদ্দিন জাহাবি আল্লামা জাহাবির লিখিত কিতাবের নাম আলাবেন বার খন্ড তস্কর মিজানুল কিতাবুল কাবায়ের অনার লিখিত কিতাব এগুলো আলমারা জানে রাত দুইটার সময় শহরের যিনি চেয়ারম্যান তিনি স্বপ্নে দেখলেন ইন্দাল খেয়ামত কেমন স্বপ্নে দেখল ক্যামত আসমান ভাঙিয়ে গেছে ইজর শমস কুবন কাদ সূর্যের আলো নিভে গেছে ক্যামত উলট পালট হয়ে গেল কিছুক্ষণ পরে দেখে ফুলের বাগান চারিদিকে ফুল ঝর্ণা দ্বারা সুন্দর সুন্দর বাড়ি একটা পতাকা উড়ে তিনি পতাকার কিনারে গেলেন যাই দেখে পতাকার নিচে বিশ্ব নবী রাহাল ইন্দার নবী সাল হজরতের মাথা কিনারে একটা পতাকা উড়ে একটা পতাকা হজরতের পিছনে একটা সুন্দর রাজবাড়ি আমি একটা রাজবাড়ি দেখলাম প্রেসিডেন্ট হাউস গভর্নর হাউস শহরের প্রধান বলেন আমি আল্লাহ রসুল কে জিজ্ঞাসা করলাম ইয়া রসুলিমন লিমান হাদাল কাসার এই রাজবাড়ি শহরের মুসলমান চেয়ারম্যান স্বপ্ন দেখতেছে এই রাজবাড়িকা হজরত রসুল্লাহ সালাম জবাব দিলেন লি মো মেনিন লি রিন পৃথিবীর বুকে এক নম্বর তহিদবাদী মুসলমান বেদাত করে নাই শিরিপ করে নাই নাফরমানি করে নাই এরকম একজন পাক্কা মুসলমানের জন্য খাটি মুসলমানের জন্য এগড় তৈরি করেছেন তখন শহরের চেয়ারম্যান বলেন আনারে জুলুন হুজুর আমি আল্লাহ একসলমান এটা প্রমাণ করি দো চেয়ারম্যান বলে হুজুর এই যে জায়গায় আসলাম বহু মানুষ দেখছি পরিচিত কোন মানুষ নজরে পড়লো না তো আমি কি করে প্রমাণ করব। হজরত বলেন তুমি এক নম্বর মুসলমান যদি প্রমাণ করতে না পারো জন্নাতের চাবি আমি তোমারে দেব না প্রমাণ দিতে হবে হজরত বলেন তুমি কি ভুলে গেলা এই মাত্র রাত দিনের বেলা তোমার দুয়ারে হজরত আলীর বংশধর এই তিন বাচ্চা আসে থাকার জাগা চাইছে তুমি তারা বিদায় করে দিছ প্রমাণ দিতে পারা নাই বলে জন্নাতের দরজা থেকে আমি তোমার বিদায়ী করে দিলাম তুমি পাক্কা মুসলমান নিজকে প্রমাণ করতে পারো নাই গুম্বা গিয়ে গেল আল্লামা শামসুদ্দিন দিকে খবর পাওয়া গেল আগুন পুজারের ঘরে আছে। লোক পাঠালো সম্মান করে নিয়ে আসো আগুন পূজারে বলে আমি দেব না চেয়ারম্যান নিজে আসছে আসি বলে দাও বলো না সব কথা রাখবো একথা রাখতে পারবো না এক কোটি টাকা দিলেও আমি যাব না তুমি কি টাকার বিনিময়ে জান্নাতের চাবি আমার কাছ থেকে কাডি নিতে চাও তখন খাঁপি উঠলো শহরের চেয়ারম্যান चेयरमैन स्वप्ने देखी क्या गलो फुले बागने हाँ ज्योतिमय महापुरुष अपर तुरक আমি যাই সালাম দিলাম হজরত বলেন হাল ইন্দাকা ইমরা ওয়া মা আহা বানা দারি করার জন্য গড়ে রাখছি হজরতাবি বাইর করি আমারে বলেন এ রাস তোমার তোমার পরিবারের সদস্যের জন্য পাক তৈরি করে রাখছেন জান্নাতে। প্রথম দিনে তুমি কিছুদিন আগুন পূজা করছো তুমি পাক্কা মুসলমান এই বাড়ি তোমার তোমার পরিবারের সদস্যের জন্য তখন আমার ঘুম ভাঙে গেলো এই মেয়ে তো আমি তোমার কোনদিন দেব না তখন শহরের চেয়ারম্যান কানতেছে আল্লাহ তুমি আমার এত সাবি দিছি আমি কেন পরিচয় করে দিলাম এই জন্য আমার পাঁচটা টাকা দেন আমি এ বেলা খাব টাকা দিলে নিতে চায় না তারা পেট ভুলে খাওয়াই দিবেন কমবে না দান করলে কমে না এদিক থেকে নিবেন ওদিক এদিকে দিবেন ওদিকে নিবেন কমবে না افضل الصدقه ان تشبئ كبيدن جائعان যার পেটের ভিতরে ক্ষুধা আছে তার যদি পেট ভরিয়ে দেন জাহান্নামের করে দিবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন ও আখির দাওয়ানা এগুলোর উপর আমাদের আমল করার তৌফিক দানৃত্ব প্রীতি সম্প্রীতি আল্লাহ করে দিন আল্লাহ এক মুসলমানের বিরুদ্ধে আর এক মুসলমান এক করে দিন আল্লাহ দুশ্মন সেনার সুযোগ দিন মুনাফিক সেনার সুযোগ দিন ভাইয়ের বুয়ে বুকে আর এক ভাই যেন গুলি না আল্লাহ তুমি আমাদের হেফাজত করো আল্লাহ তোর জিও আল্লাহ তর্জীবাদুব ফরানি বা ভাস আল্লাহ তুমি আমাদের এই বিপদ থেকে রক্ষা করো হবে আল্লাহ দুঃখী অবগ্রস্ত এটিম ফকরা মসাকিম বা সাহায্য করার তৌফিক আল্লাহ আমাদের দান করো আল্লাহ এই মাহফিলের যারা আয়োজন করলেন আল্লাহ তাদেরকে দুনিয়া হিসেবে দান করুন আল্লাহ মর তবে বৃদ্ধি করে দিন যারা শুনলেন হজরত ঈশার মতো রাবিয়া বসরের মতো আবেদা সাহেদা কানাতা হিসাবে তাদের কবর করুন মৌলানা ঈশা সাহেবের কবর কে আল্লাহ পাক জন্নতের দিন আল্লাহ মৌলানা ঈশা সাহেবকে আল্লাহ পাক জন্নতুল ফিরদোস নসিব করুন সল্লাহ খেয়ে হল্ মোহাম্মদি আজমায় বিরাহতিকা আরহাম